সম্মানিত উপস্থিতি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল-ফারফবাইন আহলে হাদিস সমাজের ত্রুটি এটা এখন যেটা বলতেছি সেটা আমাদের আহলে হাদিস সমাজের ত্রুটি বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ বা আরো বিশেষ করে বাংলাদেশের আহলে হাদিস সমাজের ত্রুটি সেটা হচ্ছে এবং হানাফি ভাইয়েরা যদি অভিযোগ উঠায় তাহলে তাদের অভিযোগ ঠিক আছে সেটা হচ্ছে আমাদের অনেকেই জয়ীফ এবং জাল হাদিসকে এক মনে করে জয়ীফ এবং জাল হাদিসকে এক মনে করে জয়ীফ এবং জাল হাদিস এক নয় পৃথিবীর কোনো মহাদিস জয়ীফ এবং জাল হাদিসকে এক করেননি আমাদের মধ্যেই এই ভুল প্রবণতা আছে আমরা জয়ীফ হাদিসকেও জাল হাদিস বলে দিই একটা জয়ীফ হাদিস বর্ণনা করতেছি বলার পরে বলতেছি এটা জাল হাদিস আমরা বলে দিই বইয়ের নাম রেখে দিয়েছি জাল হাদিস অথচ বইয়ের মধ্যে জয়িফ হাদিসও আছে জাল হাদিসও আছে এটা আমাদের ত্রুটি কোন সানাদি নাই আর জয়ফ হাদিস এমন হাদিস যার পক্ষে আরো সওয়াহেদ আরো মোতাবাত আরো কোরআনের আয়াত পাওয়া গেলে কোনো এক সময় সেটা হাসানের পর্যায়ে পৌঁছতে পারে শুধু তাই নয় জয়ীফ হাদিস দিয়ে অনেক সময় অনেক কিছুর ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা যায় অনেক কিছুর ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা যায় যেটা জাল হাদিসের ক্ষেত্রে কোশ্চিন কালো হয় না শুধু তাই নয় জাল হাদিসেসগণ বর্ণনা করতেন না কিন্তু জয়ীফ হাদিস মহাদেশগণ বর্ণনা করতেন ইমাম মিজি আবুদাউদ্দ নাসাই ইবিনে মাজা তারা জাল হাদিস তাদের কিতাবে আনার চেষ্টা করতেন না যদি এসে যায় তাহলে তারা বুঝতে পারেননি বা অনিচ্ছা সত্য বা কোনো অগত্যান্তর ছিল না তাই এনে আর কঠিন এবং জাল হাদিসের মধ্যে পার্থক্য করতে হবে এবং পার্থক্য করা শিখতে হবে ইমাম ইবিনুল জউজ রাহিমাহুল্লাহ জাল হাদিসের উপর আলাদা গ্রন্থ লিখেছেন আর জয়ীফ হাদিসের উপর আলাদা গ্রন্থ লিখেছেন এক করেননি আলবানি রাহেমুল্লাহ এক করলেও গ্রন্থে নাম দিয়েছেন এই গ্রন্থে হাদিস আছে এবং হুকুমের ক্ষেত্রেও আলাদা করেছেন যে হাদিস হাদিস এই জাল আমাদেরকে পার্থক্য করতে হবে পার্থক্য করা শিখতে হবে সম্মানিত উপস্থিতি তারপরের কথা সময় সংকীর্ণ আমি দ্রুত সময়ের মধ্যে গুটিয়ে আনবো অল্প সময়ের মধ্যে জাল হাদিসকে কেন হাদিস বলা হয় জাল হাদিস তো হাদিস তারপরও কোনো হাদিস বলা হয় তাকে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে জাল হাদিসকে এই জন্য হাদিস বলা হয় কেননা যে জাল হাদিস বানিয়েছে সে সেটাকে হাদিস হিসেবে চালিয়ে দিয়েছে দুই জাল হাদিসের অবস্থাটা হাদিসের মতো দেখতে হাদিসের যেমন সানাদ থাকে হাদিসের যেমন মাতান থাকে তেমনই জাল হাদিসেরও বানানো সানাদ থাকে বানানো মাতান থাকে তিন জাল হাদিস যেহেতু হাদিস প্রত্যেক কথাকে হাদিস বলা হয় এই জাল হাদিসকেও হাদিস বলা হয় চার রাসুল সাল্লি সাল্লাম তার হাদিসের মধ্যে জাল হাদিসকে হাদিস বলেছেন এই জন্য জাল হাদিসকে হাদিস বলা হয় অন্যথায় জাল হাদিস হাদিস নয় জালহাদিস যেহেতু রাসুলের কথা নয় অতএব জাল হাদিস হাদিস নয় তারপরের কথা হচ্ছে জাল হাদিস বানানোতে পৃথিবীতে কাদের অবদান সবচেয়ে বেশি পৃথিবীতে যারা জাল হাদিস তৈরি করেছে তাদের এক নম্বর শীর্ষস্থান হচ্ছে জিন্দিক আবদুল্লা বিন সাবা গোপন ইহুদি বাহিরে মুসলমান ভিতরে ইহুদি বাইরে মুসলমান সকল ফেরকার মূল হোতা আবদুল্লা বিন সাবা তাদেরকে বলা হয় জিন্দিক যারা ভিতরে ইহুদি খ্রিস্টান বাইরে মুসলমান তারা সবচেয়ে বেশি জাল হাদিস তৈরি করেছে তারা দুইভাবে শরীয়তের ক্ষতি করেছে এক সেই হাদিসটা বলে মিথ্যা বলে যে আমি এই হাদিস বানিয়েছি অথচ হাদিস সহি কথা বুঝতে পারেননি কত বড় শয়তান কত বড় জঘন্য হাদিস বলে যে এই হাদিস মিথ্যা হাদিস আমি বানিয়েছি এইভাবে মুসলমানদের অন্তরে সন্দেহ তৈরি করে আর দুই মিথ্যা হাদিস বানায় এইভাবে তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারপরে যারা ক্ষতি করেছে তারা হচ্ছে ব্যক্তি যারা পার্থক্য করতে পারে না তারা এর আমলের আমি সবচেয়ে বেশি জাল হাদিস তৈরি করেছে তারপরে যারা ক্ষতি করেছে রাফিজি শিয়া কেননা শিয়াদের নিকটে মিথ্যা কথা বলা এ বাদত তাকিয়া মিথ্যা কথা বলা তাদের নিকটে এবাদত এই জন্য সবচেয়ে বেশি জাল হাদিসে যাদের অবদান আছে তাদের এক দল হচ্ছে শিয়া তারপরে যাদের জাল তারা হচ্ছে মাটিতে তারাই সবচেয়ে যারা এদের বিরুদ্ধে হাফেজ ইরাকি বই লিখেছেন সেই বইগুলোর নাম আপনারা খুঁজে দেখিয়েন তারা সকলেই এই সমস্ত কেচ্ছা কাহিনী যারা বর্ণনা করে তাদের বিরুদ্ধে বই লিখেছেন যেন তাদেরকে রদ করা হয় যেন তাদেরকে দমন করা হয় যারা সমাজে কাহিনী মিত্র ইচ্ছা কাহিনী বলে ইসলামী শরীয়তের ক্ষতি করতেছে তার পরের কথা জয়ীফ এবং জাল হাদিস চিনার কিছু উপায় যেটা আমি এবং আপনি বুঝতে পারতেও পারি নাও পারতে পারি কিন্তু একজন তালেব আলেম ব্যক্তি বুঝতে পারবে জাল এবং জৈফ হাদিসের সানা যাচাই না করেই বাহ্যিক অবস্থা দেখে চিনার উপায় যেমন এক রাকুল আলফাজ আলফাজের মধ্যে দুর্বলতা শব্দ দেখেই মনে হবে এটা রাসুলের কথা নয় যারা রাসুলের কথা পড়েছে রাসুল সাল্লাহসাল্লামকে চিনেছে তারা জানে রাসুল সাল্লাহাম আদিবালিক উচ্চ পর্যায়ের আরবি ভাষা তিনি ব্যবহার করেন তখন একজন মহাদিস অটোমেটিক বুঝতে পারবে যে এটা রাসুলের কথা হতে পারে না এত দুর্বল ভাষা রাসুল সাল্লিবাসলাম বলতে পারেন না দই মোহানিফুল কোরআন কোরআন এবং সহি হাদিসের বিরোধী হাদিস যেমন প্রত্যেক যে হাদিস প্রত্যেক যে হাদিসে পৃথিবী ধ্বংসের সময় নির্ধারণ করা হয়েছে প্রত্যেক যে হাদিসে কিয়ামত কবে হবে বলা হয়েছে সেহাদিস জয়ীফ প্রত্যেক হাদিসে পৃথিবী ধ্বংসের সময় নির্ধারণ করা হয়েছে কিয়ামতের সময় নির্ধারণ করা হয়েছে সেহাদিস জৈফ হাদিস জৈফ কে বলতেছে ইবনুল তাইমুল তাইম কেন সে হাদিস কেন না এ হাদিস কোরআনের আয়াতের বিরোধী যেখানে আল্লাহ বলছেন খবর আল্লাহ নিকটে আছে যেখানে জিব্রাইল আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করছেন মাতা আল্লাহ কখন কিয়ামত হবে তখন আল্লাহ রাসুল বলছেন আমি জানি না কখন কিয়ামত হবে যেখানে আল্লাহ রাসুল জানে না কখন কিয়ামত হবে যেখানে জিব্রাইল জানে না কখন কিয়ামত হবে একমাত্র আল্লাহ রসুল আনতালা জানেন কিয়ামত হবে সেখানে দুনিয়ার কারোর ক্ষমতা নাই যত বড় মুক্তি হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলিম এই মর্মে যত হাদিস বর্ণিত হয়েছে সকল হাদিস জয়ীফ কে বলছেন ইবনুল্লাহ আলমানা মুনিফের মধ্যে ঠিক তেমনই যে হাদিস বিবেক বিরোধী হবে সে হাদিস কিছু হাদিস মানুষ বানিয়েছে যে বেগুন খেলে অসুখ ভালো হয় চিকিৎসাবিদ্যার একজন পন্ডিত তিনি ইবনুল সাইম রাহেমাউল্লা চিকিৎসাবিদ্যারও পন্ডিত ছিলেন তিনি বলতেছেন বেগুন খেলে অনেক অসুখ বাড়তে পারে আরোগ্য হওয়া তো দূরের কথা এরকম যে হাদিসগুলো বিবেক বিরোধী সেই হাদিসগুলো জয়ীফ এরকম আরও অনেক আলামত রয়েছে বুঝার যে হাদিস জয়ীফ সর্বশেষে একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই প্রশ্নটা হচ্ছে মহাদ্দিসে আমাদের মধ্যে মতভেদ দেখা যায় কেউ বলে এই হাদিস বলে এ হাদিস এসান কেউ বলে এ হাদিস এই জাল ক্ষেত্রে আমি এবং আপনি কি করব এই প্রশ্নের উত্তর দিয়ে আজকের বক্তব্য এই ক্ষেত্রে আমাদের দুই তিনটা করণীয় এক নাম্বার করণীয় হচ্ছে যদি দেখা যায় মতভেদ মোতাকাদ্দিমিন আর মোতাহরিন মোতাকাদ্দিমিন মানার যারা আগে চলে গেছেন আসাতিন হাদিস হাদিস শাস্ত্রের যারা পিলা আদেশ শাস্ত্রের যারা ভিত্তি যেমন ইহিয়াবনু সাইদ আল কাত্তান একশো আটানব্বই হিজড়িতে মারা গেছেন ইহিয়া মাইন দুইশো তেত্রিশ মারা গেছেন আলী ইবনুল মাদিনী দুইশো চৌত্রিশ হিজড়িতে মারা গেছেন আহমাদ হাম্বাল দুইশো একচল্লিশ হিজড়িতে মারা গেছেন আবু হাতেম আর রাজি দুইশো সাতাত্তর মারা গেছেন আবু জোরা আর রাজি দুইশো চৌষট্টি মারা গেছেন এরা হচ্ছেন হাদিস, ইলমে হাদিসের পাহাড় ইলমে হাদিসের পিলার এনারা হচ্ছেন অতীত যুগের মহাদ্দেশ তাদের মন্তব্যের সাথে যদি হাফিজ ইবনু হাজার আসকালানি আলবানী রাহেমহল্লার মন্তব্যের মতোভেদ দেখা যায় তাহলে তাদের মন্তব্যই প্রাধান্য পাবে তাদের মন্তব্যই সঠিক বলে গণ্য হবে এত কোন সন্দেহ নাই যদি না হাফিজ ইবনু হাজার আসকালানি এবং আলবানী রাহেমহল্লার পক্ষে মজবুত কোনো দলিল থাকে তখন তাদের কথা গ্রহণ করা যেতে পারে মজবুত কোনো দলিল ছাড়া পরবর্তীতে যারা এসেছে তাদের চাইতে পূর্বে যারা চলে গেছে তাদের কথাকে গ্রহণ করা হবে দুই মহাদ্দদের প্রকার আছে মহাদ্দরা একদল কঠোর মহাদ্দেশ আছেন যেমন কঠোর মহাদ্দেশ দুইশো তেত্রিশ হিজড়িতে মারা গেছেন একশো আঠানব্বই হিজরিতে গেছেন কঠোর মহাদ্দ একটুতেই হাদিসকে দুর্বল বলেন আরেক দল মহাদ্দ রয়েছে যারা মুতাসাহিল সেই শৈথিল্যবাদী মহাদ্দ ইমাম হাকেম চারশো পাঁচ হিজড়িতে মারা গেছেন ইমাম তিরমিজ রাহেমাহুল্লাহ এনারা হচ্ছেন শৈথিল্যবাদী মহাদ্দ যারা অল্পতি হাদিসকে সহি বলে দেন অল্পতি হাদিসকে হাসান বলে দেন আর আরেক দল মহাদ আছে যারা মতাদিল মধ্যম পন্থা অবলম্বন করেন ইমাম এই ক্ষেত্রে আমাকে এবং আপনাকে দেখতে হবে যারা যদি বলে নিঃসন্দেহে সেই হাদিস সহি আর যারা দুর্বল যারা তারা যদি কোন হাদিসকে সহি বলে তাহলে মনে খটকা রাখতে হবে সিদ্ধান্ত ভেবে নিতে হবে মহাদ্দিসদের পরামর্শ অনুযায়ী নিতে হবে আর যারা মতাদিল মধ্যম পন্থা অবলম্বনকারী তাদের সিদ্ধান্ত সর্ব चूड़ानी महदिश कर करते मुक्त हासान सही सन्देश सृष्टि करो पादेश सही बोलते हादी के जाल बोलते एक ही हादीन সহি আর একজন জাল এমন খুঁজে পাওয়া মুশকিল আমার জানা মতে এরকম জয়ীফ বলতেছে এমন ইত্তেলাফও কম এমন ইফতলাফের সংখ্যা হাতে গনা যাবে ই কোথায় একজন মহাদ্দিস হাসান একজন মোহাব্দ জয়ীফ একজন মহাদ্দিস হাসান আরেকজন মোহাব্দ জয়ীফ এই জায়গায় এখতলাফ হয় অতএব কেউ যদি বলে সহি এবং জৈফ এখতলাফ হয় তাহলে ভুল গোনা যেতে পারে না এখতালাফ যা দেখা যায় কেউ বলেন আমি যে সমাধান দিলাম এই সমাধান অনুসরণে আমরা ইনশাল্লাহ সহজ পথ পাবো আল্লাহ সুবাহ আমাদেরকে পবিত্র কোরআন এবং সহি হাদিস মেনে চলার তৌফিক দান করুক এবং যেভাবে যুগে যুগে মহাদিস গণ আহলে হাদিস এবং জয় হাদিসের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছেন জয়ীফ এবং জাল সমাজ থেকে উৎপাদ করার জন্য জাল হাদিসের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে পারি এবং পৃথিবীর কোন শক্তিকে আমরা তোয়াক্কা না করে তাদেরকে তাদের ভয় ভীতি হুমকি ধমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফাঁসিতে যেতেও রাজি আছি শুলির ঝুলতেও রাজি আছি কিন্তু অত্যাচার করে দমন করতে পারেনি তখন পিছনের দরজা দিয়ে জাল এবং জৈফ হাদিস তৈরি করে ইসলামের মধ্যে বিকৃত সৃষ্টি করেছে আর আহলে জীবিত আছে ইনশাআ ইসলামকে অবিকৃত রাখার আন্দোলন আমরা চালিয়ে যাবো আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিকদান করুকআ আসসালামাইকুম আরহাম